আলহামদুলিল্লাহ নহমদিন ফিরো না শরুর অনফসিনা মিন সামিনা সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফক্রব আলমীর সমস্ত প্রশংসা জিয়াল পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের বহু রকমের ইবাদত বন্দিগীর নিয়ম পদ্ধতি শিক্ষাদান করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ইসলামের পঞ্চম রোকন বা স্তম্ভ তা হচ্ছে বেতল্লার হজ করা আমরা তফসির করবো সুরা হজের আয়াত নম্বর ২৭ থেকে যে আয়াতে আল্লাহ পাকবুল আলমিন হজের কথা ঘোষণা করতে বলেছেন আল্লাহ আল্লাহাকের নবী ইব্রাহিম আলী সালাত সালামকে এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই হজ ফরজ করেছেন হজ দিনের একটি স্তম্ভ যে হজের কথা এই সুরা হজে উল্লেখিত হয়েছে এজন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল হজ তার আগের আয়াত হচ্ছে আয়াত নম্বর ২৬ জাতি ইব্রাহিম আলহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে তাকে আল্লাহ পাক বেতুল্লাহর স্থান চিহ্নিত করে দিয়েছিলেন যে আল্লাহর ঘর কোথায় আছে আর কোথায় তোমাকে পুনঃ নির্মাণ করতে হবে আর আল্লাহর ঘর নির্মাণ করার উদ্দেশ্য কি মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াই বা বিয়ে স্মরণ করো। যখন আমি নির্ধারিত করে দিয়েছিলাম স্থান ইব্রাহিম আলি সালামের জন্য আল্লাহর ঘরের স্থান নির্ধারিত করে দিয়েছিলাম जगह आल्ला पकर घर तुम्हें निर्माण करो बाउआ मान हथान दान करा शब्दिक अर्थ एखे स्थान चिन्हित कर दे उल्लेखित आल्ला पाक मकान अल बैत मान बैतुल्लाह कबा घर स्थानीम अलहसल्लम के चिन्हित कर दिए और तरपेल जगह तुम्हें घर निर्माण करो ये कबार घर আল্লাহ পাক তার আগে নির্মাণ করিয়েছেন মালাইকা দিয়ে করিয়েছেন আর কোন কোনো আম্বিয়ারুসুলগনকে দিয়ে করিয়েছেন আল্লাহ ভালো জানেন কিন্তু নুহ আলী সাল্লামের বন্যায় তা ধ্বংস হয়ে গেছিল যা তফসির কার্গণ লিখেছেন এসব তফসিরের কথা এব্রাহিম আলি সাল্লামকে ওই জায়গায় যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার ঘর রেখেছেন সেই জায়গা দেখিয়ে দিলেন এবং বললেন যে এখানে আমার ঘর তৈরি করো এব্রাহিম আলি ইসাল্লাম এবায়তুল্লাহ তৈরি করলেন তার ছেলে ইসমাইল আলি সাল্লামকে নিয়ে যেমন সুরে বাকারাতে আর অন্য অন্য সুরাতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে ওয়াইজ আর ইব্রাহিমুল কাবায়দামি আলবাইত ওয়া ইসমাইল ও রব্বানা তকাব্বাল মিন্ ইন্নাকান্ত শামীউল আলিম স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম আল ইসলাম কাবার বুনিয়াদ স্থাপিত করলেন আর কাবা নির্মাণ শুরু করলেন ওয়া ইসমাইল এবং তার সাথে ইসমাইল সহযোগিতা করছিল আর উভয় দোয়া করছিলেন রব্বানা তকাব্বাল মিন্না ইন্নাকান্ত শামীউল আলিম হে আমাদের প্রতিপালক এই আমল আমাদের পক্ষ থেকে এই ঘর আমাদের পক্ষ থেকে ঘরের নির্মাণ কবুল করো নিশ্চয়ই তুমি সব কিছু শোনো এবং জানো আল্লাপাককে এমনভাবে কবুল করেছেন সারা বিশ্বের মানুষের অন্তর এই আল্লাহ পাকের পবিত্র ঘরের দিকে ধাবি যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে পরকারের প্রতি ইমান রাখে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা যে এই ঘরের প্রতিবেশী হই কমপক্ষে এই ঘরকে একবার দেখতে পায় এই ঘরের জেয়ারত করতে পায় এই ঘরের তওয়ফ করতে পায় এই ঘরের হজ করতে পায়। এই আশা আকাঙ্ক্ষা প্রত্যেক মুসলিম মমিনের আল্লাহ পাক রব্বুল আলামিন। এরশ্বাদ করছেন যে এব্রাহিম আলী ইসালাম যখন ঘর নির্মাণ করলেন তখন তাকে বললাম যে এই ঘর নির্মাণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তুসরেক বিষাইয়া এতে আমার সাথে কোন কিছুকে শরিক করবে না এই কাবা ঘর নির্মাণ উদ্দেশ্য হচ্ছে যে আমার সাথে কোন কিছুকে শরিক করবে না এই ঘরের আশেপাশেও করবে না আর আল্লাহর কোনো ভূমিতেও করবে না তবে আল্লাহর অন্য ভূমিকেও যদি কেউ শিরকুফরি দিয়ে অপবিত্র করে দেয় যেন আল্লাহর একটি জায়গা কমপক্ষে থাকে যেই জায়গাটি ক্যামত পর্যন্ত শিরখ থেকে পাক পবিত্র থাকে তাই আল্লাহ ফাকরাবুল্লা আলমিন হারামের এলাকা নির্ধারণ করেছেন এবং হারামের এলাকায় মুশরেক বহুত্ববাদ প্রবেশ অস্বীকারী কাফের প্রবেশ নিষেধ করেছেন কম্পক্ষে এই জায়গা শিরকুফুরি থেকে আর যারা কুফরি করে তাদের থেকে পবিত্র থাকে কারণ জমিন আল্লাহফাক আবুল আলমিনের আর যদি এখানে কেউ প্রবেশ করতে চাই তো প্রত্যেক দেশে প্রবেশের জন্য তার কিছু নিয়মকানুন আছে পাসপোর্ট লাগে ভিসা লাগে বেয়েতুল্লাই হারামের এলাকায় মাক্কাতুল মকাররামে প্রবেশের জন্য ভিসা লাগবে সেই ভিসা হচ্ছে ক্যালেমা তাইব আল্লাহ তা অন্তরে বিশ্বাস করা আর মুখে সাক্ষী দেওয়া আর তার বিপরীত কোনো কাজ না করা আল্লাহ আল্লাহফাক আব্বুল আলমিন এরশাদ করছেন যে তুমি আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না এটা সরাসরিভাবে ইব্রাহিমকে হুকুম করলেও এই হুকুম এই নির্দেশ সকলের জন্য যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীর করবে না অতহের ব্য ইতিহাস দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আমার এই ঘরকে পবিত্র রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে পবিত্র রাখবে সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে শিরকুফুরি থেকে পবিত্র রাখা যে শিরকুফুরি না পাকিয়ে দিয়ে অপবিত্র করে দিয়েছিল আরব মুশরেকেরা মক্কার মুশরেকরা এই কাবা ঘরকে আর এই ঘর পবিত্র রাখবে কার উদ্দেশ্যে এলি তয়ফিন তওয়াফকারীর উদ্দেশ্যে তাহলে আল্লাহর ঘরে যাওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরের তওয়াফ করা আর এর চক্কর দেওয়া এটা একমাত্র একটি ঘরের সাথে খাস সেটি হচ্ছে আল্লাহ পাখির বিশেষ ঘর কাবা এমনিতে ব্যাপক অর্থে বলা যেতে পারে যে আল্লাহর জমিন আল্লাহ সুতরাং সব ঘরই আল্লাহাক বলে আলমিনিস আর একটু বিশেষভাবে বলা গেলে প্রত্যেক মসজিদ আল্লাহ পাকে ফিবুতিন আজ আল্লাহ সুরাই নুরে এই জন্য বলেছেন যে আল্লাহপাকের ঘর বলা হয়েছে মসজিদগুলিকে আর সাধারণভাবে বলতে হলে আল্লাহ পাকের জমিনে যে কোনো ঘর বাড়ি রয়েছে সব আল্লাহাক বলে আলমিনিস তাহলে ঘর তিন রকমের এখানে আল্লাহ পা বলছেন আমার ঘরকে অর্থাৎ কাবা ঘরকে তুমি পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য তাওয়াফ একমাত্র কাবা ঘরের হবে আর কোনো ঘরের তোয়াফ চলবে না মসজিদ নোয়াফ করা না। তাই যদি হয় তাহলে আর অন্য কিছুর তোয়ফ চলবে এ হচ্ছে তোফের ক্ষেত্রে শির্ক আল্লাহ পাক রবুল আলমিন তারপরে বলছেন ওয়াল কায়মিন আর সলাতে কেয়ামকারীদের জন্য যারা সলাতে দাঁড়ায় তাদের জন্য অরুক কাই সুজুদ আর রুকুকারীদের জন্য এবং সেসদাকারীদের জন্য রুকু সেজদা যারা করবে অর্থাৎ যারা নামাজ পড়বে সলাৎ আদায় করবে আল্লাহর ঘরে এসে তাদের জন্য এই ঘরকে পাক পবিত্র রাখো শেরকুফুরি থেকে নাপাকি থেকে ময়লা আবর্জনা থেকে পাক পবিত্র রাখো তাহলে এই ঘরের বিশেষ এবাদত আল্লাপাক দুটি উল্লেখ করেছেন বেতল্লাহার তোয়াফ করা আর সলাৎ আদায় করা সলাাত আল্লাহর জমিনে যে কোনো জায়গায় আদায় করা যাবে নামাজ পড়া যাবে কিন্তু আল্লাহ পাকের ঘরে হারামের এলাকায় একটি মতে আর এটাই বেশি ঠিক হারামের যে কোনো জায়গায় और आर, आकटी मत हे शुद्ध मस्जिदे हारामे तो मस्जिदे हरामे हरामेर एलिक सलाद आदाय कर ले कत गुण पा जा लक्ष गुण पा जा रखात नाम पा नी पदी आपनी वित रखा पढ़ें যেমন নবী কেন্লাহি আসাল্লামের সহিহাদিস দ্বারা প্রমাণিত এছাড়া অন্য অন্য এবাদত রয়েছে সেগুলির জন্য মক্কাতুল মক্কা রামা যাওয়া এমন কোনো সুন্নত বিষয় নয় সেগুলে যে জায়গায় হতে পারে কোরআনের তেলাওয়ত কোরআনের শিক্ষা অন্য অন্য এবাদত যেমন রোজা রাখা গিয়ে রোজা এমন নয় দেওয়া মক্কাই গিয়ে দিতে এমন কথা নাই এইরকম বহু এবাদত বন্দি রয়েছে কোরবানি করতে হয় মক্কাই গিয়ে কোরবানি করতে এমন নয় হজের সাথে সংশ্লিষ্ট হ্যাঁ তার জন্য মক্কায় যেতে হবে হারামের এলাকায় মেনায় অথবা আল্লাহ ফখর আলম তারপরে আর ঘোষণা দিয়ে দাও মানুষের মাঝে বিল হাজ হজির আল্লাহ বলছেন ঘোষণা দিয়ে দাও কাকে সম্বোধন করছেন এর পূর্বে ইব্রাহিম আলী কথা তার আগের আয়তা এত নম্বর ছাব্বিশে উল্লেখ করেছেন এ থেকে স্পষ্ট হয় যে এই ঘোষণা দিতে বলা হয়েছিল ইব্রাহিম আলি সালামকে এটা হচ্ছে তাফসিলকারদের একটি মত আর আরেক দল বলছেন যে পুরান করিম নবীসাইসালামের নাজেল হয়েছে সুতরাং নবিসাল্লামকে বলা হয়েছে যে তোমার ওম্মদদেরকে যারা মমিন মুসলিম আর সামর্থ্যবান আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবে তাদেরকে জানিয়ে দাও যে হজ ফরজ তোমাদের উপর হজের ঘোষণা করে দাও তবে এই হজ প্রাচীন এবাদত এব্রাহিম আলী ইসালামের সন্দাত সুতরাং এব্রাহিম আলী সাল্লামকেই ঘোষণা দিতে বলা হয়েছিল এটা হচ্ছে ঠিক যেমন তাফসিরে কিতাবা দিতে রয়েছে যে এব্রাহিম আলী সাল্লাম যখন ঘর নির্মাণ করলেন আল্লাহর তখন আল্লাপাক বললেন যে তুমি কোনো উঁচু জায়গায় দাঁড়াও আর সারা বিশ্বে ঘোষণা দাও কাবার পাশে বড় পাহাড়ের ওপর তিনি দাঁড়ালেন আর ঘোষণা দাঁড়িয়ে আইয়ুহানাস হে মানব সকল ইন্ আল্লাহ কাদ ফার আলী কুমুল হজ্জা ফাহুজু আল্লাপাক তোমাদের উপর হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ করো আল্লাহাক রাবুল আলমিন তারপরে বলছেন যে হজের ঘোষণা দিয়ে দাও ইয়ুকারি তোমার কাছে আসবি হেম পায়ে হাঁটা ব্যক্তিকে এক বছর রিজালন বহু বচন ওয়ালা করলেও দাম বেরিন আর প্রত্যেক দুর্বল শীর্ণ উটের পিঠে চেপে আসবে দুর্বল শীর্ণ উট এই জন্য বলা হয়েছে যে উটের পিঠে যারা চেপে আসবে তারা কাছের লোক না দূরের লোক আর লোক যখন উঁটের পিঠে চেপে আসবে উঁটো সফরে ক্লান্ত হয়ে শীর্ণ পড়বে দুর্বল হয়ে পড়বে ইয় আমিনকুল্লে ফাজ্জিন আমিখ যেই সওয়ারিগুলি প্রত্যেক বহু দূরের গভীর পর্বতসংকুল পথ বেয়ে দূর দূরন্ত থেকে আরব দেশ যারা দেখেছেন চারিদিকে কত পাহাড় পর্বত আর মরুভূমি এই দূর দূরন্ত থেকে লোকেরা ছুটি আসবে হজ করার জন্য কেউ পায়ে হেঁটে আসবে কেউ বাহনে চেপে আসবে পাক এই হজের ঘোষণা করলেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের দিকে ফিরে আসছি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 मौलिक नीतिमाल जारमे विधान बोझा सहज हो जाए इसलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 फल सम्मी देखे बीर अनुष्ठान जालशाय প্রতি শুক্রবার রাত 9.5 টায় বা পুনঃসম্প্রচার সকাল 8 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দিন ব্যবহার করবে সেজন ব্যবহার করতে হবে কার্ড দ্বারা তুলে ধরার জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कथाजे इतिबृत्तीमयिकाश परी अनुषान बांग সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরাবুল আলমিন হজ সম্পর্কে বলছেন যে হজে বহু উপকারিতা রয়েছে এক নম্বর আঠাশ হজের মহান আল্লাহ লিয়া শাদু যারা হজে আসবে তারা যেন উপস্থিত হয় তাদের বহু উপকারের বহু লাভের কাজগুলিতে আল্লাহ মানাফিয়া বহু বচন বলেছেন তাহলে হজ করলে অমরা করলে এতে বহু রকমের উপকার আছে দিনের ফায়দা আখেরাতের ফায়দা রয়েছে আর দুনিয়ার ফায়দা রয়েছে ইহকাল পরকালে লাভ রয়েছে হজ করলে দিনের লাভ হচ্ছে যে আপনার গোনা খাতা মাফ হবে রাজা কা ইয়ালাদু অমহ যেই ব্যক্তি হজ করবে আর হজ এখন অন্যাই কাজ করবে না অশীল কাজ করবে না নবী সাল্লা সালামের সেই হাদিস হাদিস রাজা আমিন দু গোনা থেকে ফিরে আসবে মায়ের ফেট থেকে ভূমিষ্ঠ দিন হয়েছিল সেই দিনের মতোই যেই ব্যক্তি গোনামুক্ত হওয়া গেলো সেই ব্যক্তির দুনিয়ার ফায়দা যে আল্লাহর গজব থেকে আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকবে আল্লাহর আজাব থেকে বেঁচে থাকবে দুনিয়ার ফায়দা আর আখেরাদের ফায়দা যেই ব্যক্তি গোনামুক্ত হয়ে গেল হজ করে সেই ব্যক্তিকে আল্লাহ ফাকর্বুল আলমিন জান্নাত দিয়ে সম্মানিত করবেন জাহান্নাম থেকে রক্ষা করবেন আখেরাদের ফায়দা বহু নেকি হাসিল করল দুনিয়ার আরেক ফায়দা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ফায়দা হজের মধ্যে ব্যবসা বাণিজ্যের ফায়দা ব্যাপক ফায়দা রয়েছে এ উপকারে যারা হজে যায় তাদেরও অভিজ্ঞতা হয় অনেক এবং হজের সময় ব্যবসা বাণিজ্য করা হজের কাজের সাথে সাথে আল্লাহাকের ঘোষণা করেছেন আল্লাহর কোনো অনুগ্রহ সন্ধান করবে বৈধ পথে এছাড়া যখন হজে আসে অসংখ্য মানুষ এখানে হজে আসে তখন সেখানকার যারা অধিবাসী তাদের ভূ লাভ রয়েছে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের লাভ রয়েছে বিভিন্ন দেশ থেকে যেসব মাল সামান সেখানে পৌঁছানো হচ্ছে রফতানি করানো হচ্ছে তো তাতে বহু লোকের ফায়দা হচ্ছে এক কথা আল্লাহ ফাকরাবুল আলমী দিন উপকারিতা রেখেছেন হজের মধ্যে মালুমাত আর তারা স্মরণ করবে আল্লাহর নাম নির্দিষ্ট দিনগুলিতে জানাশোনা দিনগুলিতে এই জানাশোনা দিন মানে হচ্ছে কোরবানির দিন অমন নাহার যেটা আর তারপরে আইয়া মে ১১ এগারো বারো তেরো এই দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করবে আল্লাহর নাম নেবে কোরবানির পশুর ওপর অর্থাৎ কোরবানির পশু জবাই করবে আল্লাহর নাম নিয়ে আল্লাহ বলছেন আল্লা মা রাজা কাহ মিমবাহি মাতিল ওই সব পশুর ওপর মানে ওই সব পশু জবাই করার সময় যা আমি দিয়েছি তাদেরকে মিমবাহি মাতিল আনাম গৃহপালিত পশুর মধ্য থেকে বাহিমাতুল আন গৃহপালিত পশু চতুষ পর্যন্ত যেগুলি মানুষের পোষ মানে এগুলিকে বলা হয়েছে আর এগুলি হচ্ছে উঁট গরু আর ছাগল মেষ দুম্বা এইসব আল্লাহফাক রবুল্লা আলমিন এগুলির কে কুরবানিকে সম্মত করেছেন ফাকুল মিনহা এগুলি তোমরা জবাই করে তা থেকে তোমরা খাও ওয়া তেমল বা আল ফাকির এবং ওয়াশহাই দরিদ্রকে খাওয়াও আল্লাহফাক তাহলে খেতে বলেছেন কোরবানির গস্ত আর খাওয়াতে বলেছেন এখানে শুনে রাখা ভালো কারণ অনেকেই জানেন না যে কুরবানি দুই প্রকার এক কুরবানির নাম আরবি ভাষায় হাদি আর আরা এক কুরবানির নাম হচ্ছে আরবি ভাষায় অধহিয়া দুই কুরবানিতে পার্থক্য আছে এই পার্থক্য নাবুজার জন্য অনেকে এই প্রশ্ন করে যে হজের কুরবানিটা আমার বাড়িতে করে দিলে হবে না ছেলে মেয়ে খেলো এখানে কোরবানি করে দেখি দিলাম খেতে পেলাম না যারা কাঁচের লোক তারা অনেকে জিজ্ঞাসা করে যে হজের কুরবানিটা জেদ্দাই ৫০ কিলোমিটার দূর মক্কা থেকে জেদ্দাই করলে হবে না তাইফ করলে হবে না মুদিনাই করলে হবে না আমার আত্মীয় আছে ফ্যামিলি আছে সেখানে করলে হবে না এইরকম প্রশ্ন করে তো এই প্রশ্নের উত্তর কোরবানি দুই প্রকার যদি জানে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর প্রশ্ন থাকবে না হাদি এমন কোরবানিকে বলা হয় যা আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেটা হজের মৌসুমে হোক অথবা অন্য কোন সময় হোক মায়ুহদা ইল আল হারাম এই হচ্ছে হাদি এমন কোরবানি যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর ঘরের কে নিয়ে যাওয়া হয় আর সেখানে নিয়ে গিয়ে জবাই করা হয় মেনায় জবাই করা হয় অথবা হুদুদ হারাম হারামের এলাকার যে কোনো জায়গায় জবাই করা হয় হজের মোসুমের বাইরে হলেও হাদি কোরবানি করা যায় নবী সাল্লা সালাম হদাই বিহার সন্ধ্যের বছরে কোরবানি পশু নিয়ে এসেছিলেন অথচ ওমরা এসেছিলেন তাহলে সেটাও হাদি আর হজের সাথে নবী করিম সাল্লাহ আলয়াল্লাম একশোটি কোরবানির পশু জবাই করেছিলেন এগুলি হচ্ছে হাদি যেগুলি তাহলে হজের সাথে সংশ্লিষ্ট কোরবানি হাজিরা হজ করে তামাত্ম অথবা কেরান আর তাতে কোরবানি ওয়াজেব হয় অথবা এফরাদ করে যাতে কোরবানি ওয়াজেব কিন্তু করতে পারে আল্লাহর ঘরের আশেপাশে হারামের এলাকা বা মেনাই কোরবানি করল হজে গিয়ে হজের সাথে সম্পর্কিত কোরবানি বা হারামের সাথে সম্পর্কিত কোরবানি এই কুরবানিকে হদি বলা হয় হজ করলেন আপনি সুতরাং এই হজের কুরবানি আপনার মক্কা ছাড়া হারামের এলাকা ছাড়া বাইরে চলবে না তা না তিন কিলোমিটার বেতুল্লা থেকে গেলেই সেখানে হারামের এলাকা শেষ হয়ে যায় এক দিকে। তাহলে হারামের বাইরে হালাল এরিয়াতে মক্কা শহর চলছে এখন মক্কা শহর আছে সেখানে জবাই করলে হাদি কবুল হবে না হাদি কোরবানি করার আসল জায়গা হচ্ছে মেনা আর না হলে হারামের যে কোনো এলাকায় পক্ষান্তর উধহিয়া দ্বিতীয় রকম কোরবানি উধহিয়া উধহিয়া মানে হচ্ছে এমন কোরবানি যেই কোরবানি সারা পৃথিবীর যেই কোনো জায়গায় করা হয় বিশেষ সময় যে সময় চলবে না হাদি যে কোনো সময় করা যেতে পারে কিন্তু স্থানের দিক দিয়ে খাস যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিয়ে যেতে হবে আল্লাপাকে সন্তুষ্টির জন্য হজের মৌসুমে হোক অথবা অন্য কোনো মৌসুমে হোক আর এর সম্পর্কে হচ্ছে হজের সাথে অথবা আল্লাহর ঘরের সাথে পক্ষান্তর অধিয়া কুরবানি যে কোনো স্থানে কোরবানি হতে পারে অধহিয়া মক্কাতে হতে পারে বাইরে হতে পারে এর জন্য সময় সময় খাস বিশেষ সময়ে যে কোনো সময় চলবে না যেমন হাদি চলে এর সময় হচ্ছে মাত্র চার দিন কোরবানির দিন অমুন নাহার দশ হৈজিল হজ আর আইয়া মেতাশ্রিকের তিন দিন এগারো ১২ ১৩ এ হচ্ছে কোরবানি উদহিয়া এই জন্য এই ঈদকে ইদুল আজহা বলে ইদুল আজহা বলে আজকাল বাংলা ক্যালেন্ডারগুলিতে ইদুল উল দোহা লিখা থাকে এটা ভুল আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে তার আল্লাহর নাম স্মরণ করবে এ নির্দিষ্ট দিনগুলিতে আলামা রাজা কাহম ইম বাহিমাতিল ওই সব পশুর ওপর যা তাদেরকে আমি দিয়েছি বাহিমাতিল আনাম গৃহপালিত পশুর মধ্য থেকে ফকুল মিন হাত তা তোমরা খাও এবং তা থেকে অসহায় দরিদ্রকে খাওয়াও নিজে খেতে হবে এবং দরিদ্রদের খাওয়াতে হবে আল্লাহ ফক্রাবুল আলমিন এখানে দুই রকমের লোকের কথা বললেন আগে আরেকটি হাত আসছে তাতে আরেক ধরনের লোকের কথা বলা হয়েছে যারা চাই না তাদেরকেও খাও। তার মানে আত্মীয় সজন বন্ধু বান্ধব অথবা অনেক কিছু যায় চাই না কিন্তু কোরবানি করতে পারেনি এই শ্রেণীর লোককে খাও হয়তো দরিদ্র নয় কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় তাদেরকে খাওয়াও তাহলে তিন শ্রেণীর মানুষকেই কোরবানির গোস্ত খাওয়ানো সন্নত তিনটে ভাগ করতে হবে এমন শরিয়েতে কোনো স্পষ্ট দলিল নেই আর তিন ভাগ সমান সমান করতে হবে এরও কোনো দলিল প্রমাণ নেই তবে তিন শ্রেণীর মানুষ কম বেশি করে খেতে পারে যখন যেমন প্রয়োজন থাকবে যখন গরিব দরিদ্রদের প্রয়োজন বেশি হবে অভাবই বেশি তখন বেশি দান করতে হবে সবটাই আপনি দান করে দিতে পারেন কেউ কেউ বলেছেন আল্লাহ খেতে বলেছো তারা কোরবান নিজের কোরবানি গোস্ত থেকে খাওয়া যাবে না খাওয়া যাবে নয় তবে মোস্তাহ অবশ্য যে নিজের কোরবানি থেকে কিছু আপনি খাবেন আর যদি দেখা যায় যে আমার অতিথি আত্মীয় সংখ্যা বেশি তাহলে সেইখানে বেশি আপনি খরচ করতে পারেন আর তাদেরকে বেশি খাওয়াইতে পারেন আমার নিজেরই প্রয়োজন বেশি সুতরাং নিজে বেশিটা এটা রেখে নিতে পারেন আল্লাহাক রব্ুল্লা আলম এই ক্ষেত্রে দিনের ক্ষেত্রে প্রশস্ততা রেখেছেন সংকীর্ণতা নেই মহান আল্লাহ তারপরে এরশাদ তারা যেন তাদের ময়লা আবর্জনা বা দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে নেয় হাজিরা যখন হজ করে এহরামের অবস্থায় থাকে তখন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এক তো ভিড় ভাড়ে ধুলো মাটি ময়লা আবর্জনা শরীরে আসে তারপরে আপনার ওইভাবে আপনি সুগন্ধি যুক্ত আপনি সাবান ব্যবহার করতে পারবেন না এছাড়া আল্লাপাক রবুল্লা আলমিন এ আয়ত এটাও বুঝাতে চেয়েছেন যে হজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে নেবে অন্তর্ভুক্ত হচ্ছে মাথা মুন্ডন করে নেবে বা চুল পুরো মাথা থেকে ছোট করে নেবে এই বিষয়গুলিকে আল্লাহাক এখানে বুঝিয়েছেন এর দ্বারা হজ সমাপ্ত হবে ওয়াল ইউফু নজুর আহম আর কেউ যদি এমন কোনো মান্ন করে থাকে হজে গিয়েছে আর মান্ন করেছে যে আল্লাহর ঘরের কাছে গিয়ে মক্কায় গিয়ে আমি এই কাজগুলি করব রোজা রাখবো মক্কায় গিয়ে এত টাকা দান করব ইত্যাদি কোরআন কেনে দেবো যে এই মানত মাননত না কেন সেই মান্যতা যেন তারা পূরণ করে কারণ মান্যত পুরা করা ফরজ মানত করে লাভ নেই নবী করিমসাল্লাম বলেছেন এ যেন মানত করবেন না কিন্তু যদি করে নেন তাহলে ফরজ কারণ মান্যতে রকমের কন্ডিশন শর্ত পেশ করা হয় আল্লাহ তুমি যদি আমাকে বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছে দাও হজ করা তো ফিক দাও তাহলে তিনটে রোজা রাখবো মক্কাই তাহলে আল্লাহর সাথে যেন শর্ত রাখছেন যদি পৌঁছাও আল্লাহ তাহলে আমি তিনটা রোজা রাখবো তারপরে বালা সাধারণত বালা আসলে মানত করে যে আমার ছেলেটা যদি ভালো হয়ে যায় আমার ছেলেটা যদি ভালো রেজাল্টে করে তাহলে আমি এই কাজ করব। এতে তকদির বদলে না নবী সাল্লা আল্লাহিস বলেছেন বরং সাদকা দান খেরত করলে পরিবর্তন আসে এই জন্য বালা মুসিবুত আসলে বিপদাবাদ আসলে মনের কোনো কামনা বাসন আছে দান করে দেন অলরেডি আগেই দিয়ে দেন আল্লাহ আল্লাহ তোমার সাথে কোনো শর্ত তোমার পেশ করে দিলাম তুমি দান করো তুমি ভালো করামাজ আল্লাহা বলছেন যে ওয়ালিয়ত আতিক এবং তারা যেন প্রাচীনতম ঘরের তোয়াফ করে এই আয়াত দ্বারা একটি তোয়াফকে আল্লাফাক ফরজ করেছেন যা রুকুন। সেটি হচ্ছে তোফে এফা হাদিসের ভাষায় ফিকার ভাষায় সেটি হচ্ছে তোফে জিয়ারা দশ তারিখে যে তোফ হাজিদেরকে করতে হাইজুল হজমাসের সেটা হচ্ছে ফরজ রুকুন তোয়াফ এখানে আমাদের আলোচনা শেষ হচ্ছে আল্লাহ আকরবুল্লা আলম যেন আমাদের কথা কাজ কবুল করেন এবং আমাদের প্রত্যেককে প্রত্যেক মুসলিমকে ইমানের অবস্থায় আল্লাহাকর হজ যেনব করেন ওসলাল মোহাম্মদ নাই এ রে শায় রফ তুল্লা রে হোল হল হিফ তুল্লা রে সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ রোড বার্মিংহাম पाउंड उंड नंबर शून्य शर्टकोड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बता पाठ मेल कर रेट पिस डटी मानवान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 প্রতি শুক্রবার রাত দশটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়